বিকশিত সাধনা এতক্ষণ আপনারা শুনছিলেন সুরমোহনা শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম রক্তের বিনিময় এই অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ বোরহানুদ্দিন রাসেল আবু সাই মাহমুদুল হাসান ও হুজাইফা রহমান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাউলানা মোহাম্মদ শফিকুল ইসলাম ও মারুফ দিল্লা সার্বিক দিক নির্দেশনায় ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ উপস্থাপনায় ছিলাম আমি মাহমুদুল হাসান আপনাদের সকলকে ধন্যবাদ কথা হবে পরবর্তী অ্যালবামে আল্লাহ হাফেজ